ঘোষণা করছেন আমি আমল জানা তোমরা কি জান্নাতে চলে যাবে এমনিতে এমনিতেই ওই ধরনের বিপদ ওই ধরনের কষ্ট যেরকম নবীর প্রতি এসেছে তোমরা সেই বিপদ কষ্ট না এটা কি তোমরা মনে তোমাদের পূর্ববর্তী সেই সমস্ত মহানায়ক আদর্শবান ব্যক্তিত্ব নবীর তাদের সাহবাগন তাদের প্রতি যে কষ্ট এসেছে সেটা আসার আগেই আমি হাতিবান না কালিন কবলিকুম এই ধরনের কষ্টের কাগতের পক্ষে নির্যাতন সহ্য করতে পারে নাই তারা অস্থির হয়ে গেছে অস্থির হয়ে তারা আল্লাহ রব্লা আলমের সাহায্য কামনা করেছেন মাতা নতলা তাহলে তো না এত কষ্ট আবু তারেমের মধ্যে সে তিন বছর সেই ফেলে দেওয়া হার হাডি আর তার চামড়া সেগুলোকে আবার কুড়িয়ে এনে সেগুলোকে পানিতে জাল করে ওই রস কোন জীবন ধারণেও নাই কি করা যায় কি করবে বকরির খানা আর তোমাদের খানার মধ্যে তো কোন পার্থক্য নেই আজকে আমরা একই খানা খাচ্ছি এই জন্য তার অবস্থা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্য হারা হয় না মাথায় কখন আল্লা সাহায্য আসবে এই জন্য সাহায্য কামনা করো তাই ওই অবস্থা আমাদের কারো উপরে আসলো না আমরা সুন্দর ধরে আমরা পড়াচ্ছি ছাত্র খায়ের করে মনে করছে জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ বলছেন আমাদের জানা এটা কি কাপেরদেরকে বলা হয়েছে হ্যাঁ কাপের দের কে বলবে যে নবীরসুল প্রতি আছে নাই তোমাদের প্রতি আল্লাহ দেখবেন দেখে নিবেন আগে কে তোমরা তার প্রতি জিহাদ করেছ তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য নবিরসুলের মতো যান বাজি রেখে যান উৎসর্গ করতে ও রাজি আছি তবু দিন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে দেখলেন না তোমরা করেছে সেটা আগে দেখবেন সোয়াবির আগে জানবেন যে কোন ব্যক্তি জিহাদ করতে গিয়ে তারা আমি আর কোন মুজাহিদের স্থান দিব না আমার এই জায়গায় আমার এই সংগঠনে আমার অফিসে কোনো স্থান দিব না এরকম মুসুলিকে তারা কোনোদিন লেখে দিয়ে আসে নাই তারা ওই আগে আল্লাহ দেখবেন যে কেবর কেমার দেখে যতই বিপদ আসুক না কেন আমার রাস্তা যেটা আল্লাহ দেখিয়েছেন আল্লাহুল আমাকে চলতে আমাকে শিখিয়েছেন আমি সেই রাস্তায় আল্লাহ এর পরে জান্নাতে দিবেন শুধু খায়ের তাহ্লামাল তোর আল্লামাত এটা খায়ের বলেছেন ঠিকই তোমরা উৎকৃষ্ট কিন্তু উৎকৃষ্টদেরকে ওই পরীক্ষা অবশ্যই নিবেন যে পরীক্ষা নবির হয়েছিলাম করা না তোমরা যে খায় নবির কি তার থেকে ছাড়ছিলেন নাকি হ্যাঁ কি বলেন তারা কি আমাদের চেতে খাই ছিলেন না সেই পরীক্ষা হয় অবশ্যই এগুলোকে খেয়াল করতে হবে সাবধান হয়ে যান সাবধান ডবল শাস্তি যেন না পাওয়া যায় কেউ যেন এই কৈবিয়ত আমাদের দিন আমাদের বিরুদ্ধে করতে না পারে আল্লা হ্যাঁ আল্লাহ এরাই আমাদেরকে পথ করেছে আমি ছিলাম কাপের মুশরেক হয়ে গেছি মুসলমান হয়ে দেখি যে হানাবি আহা কোথায় আসলাম চলে গেলাম আহাম আহ হয়ে দেখি যে না এর মধ্যে কোন আমল আগিটা ঠিক নাই আবার নতুন আর এক আন্দোলন অমুক তুমুক আসলো সেখানেও গেলাম গিয়ে দেখলাম সেখানে যা তাই আমি করলাম বারো ভালো কোন দলের সন্ধান পেলাম যা যা বললো আমি ক্রামগঞ্জ তাই আমরা করলাম হুজুরের কাছে গেলাম ফির সাহের কাছে গেলাম উনি সুন্দর করে পানি পড়া দিলেন ফু দিলেন দোয়া করে দিলেন এই আমল দিলেন তসবি দিলেন এই দিলেন বলে এইগুলো করো আমি সেগুলোই করছিস আমার জানান নাম কি আমি তো কিছু বুঝলাম না বলেছে কেন কি লেখা এখন তো আরবি ফটাফট করতে পারতি বুঝতে পারতি এখন তো স্কুল কলেজে কিছুই পড়া লাগে নাই হ্যাঁ তাই তো অর্থ বুঝতেছি হ্যাঁ তাই তো দেখা যায় যে আরো দেখো আয়াদা তুমিন তাও তো দেখা যায় সব এলাকা চতুর্দিক টাকাইলে সব কোরআনের সবকিছু চোখের সামনে আজকে খোলা আজকার কোন কুপন নাই সমস্ত কিছু প্রকাশ হয়ে গেছে আজ কোথাও দেখছি আমাদেরকে এইগুলো বলে নাই বলে নাই তাই তুমি মুক্তি পাবে কখনো না তোমাকে যাদের কাছে আমরা গিয়েছি আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন বলেছেন ওটা ঠিক না এটা ঠিক তাই আমরা করেছি আগে ছিলাম হিন্দু হয়েছি মুসলমান আমাদের এই অবস্থা হয়েছে তাদের ডবল সতীরাও যাদের কারণে আমাদের আজকে এই অবস্থা হবে তাদেরকে তোমরা তাদেরকে তুমি ডাবল শক্তি তাদেরকে আমরা করতে পারি সে লয়ার যেন আমাদের হাতে থাকে আমার জন আমাদের হাতে থাকে হুকুমত যেন হুকুম যেন আমাদের হাতে থাকে এখানে বলা বুঝতেছেন যেটা আমর সেটা কি নাকি এটা পার্থক্য আছে এটা তামান না আশা করা কামনা করা আমর অর্ডার করা হাতে সে করতে পারে আমার তামরু না যার হাতে নাই সে মাত্র আটাই করতে পারে ইসলাম হুকুমত হুকুমত ইসলাম এই ধান্না করলে তো হবে না এটা আল্লাহ বলেছেন তামরুন আমর করতে হবে সেই ক্ষমতা তোমাকে অর্জন করতে হবে তামরুন আবেল মাহর ভালো হয়ে যান উপদেশ এটা কামনা এটা আমার নয় এটা নেই নয় নেই হচ্ছে যার হাতে ক্ষমতা থাকবে যার হাতে আর্মি পুলিশ এই সমস্ত বাহিনী থাকবে এই জন্য তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত সেই চতুর্থ শ্রেণীর কর্মচারী হওয়ার জন্য তোমাদেরকে নিয়েজিদে আপনি গিয়া দেখেন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন এবং সেইখানে আপনার নাম এই অপমানের জন্য সৃষ্টি করা হয়েছে কন্তু খাই তোমাদেরকে মানুষের মধ্যে আস কোন বাছাই যাাই করে তোমাদেরকে আল্লাহ রব্লা আলমিন এই জ্ঞানকে দান করেছেন এটা আল্লাহর রহমান তিনি চান তোমাদেরকে সেই নোরের তাজ করিয়ে কেমতের দিন সবার মধ্যে উৎকৃষ্ট মর্যাদা দিতে বলুন তো ভাঙা মর্যাদা দিতে চান সেই মর্যাদাকে পায়ে ফেলতে চাই সাবধান তাই সমস্ত ভয় এদিকে উপেক্ষা করে কোরআন করবেন আর দেখবেন আর কারো কথা নাই বিপদ হলে হোক নির্দেশ দিয়েছেন কেমন ছিল আল্লাহর তার কি কাজ ছিল কি তার নিয়ম নীতি ছিল আল্লাহ শুনে তাদের কার্যক্রম দেখে কাজরা সত্তরে কাঁপতে থাকতো সেই কাজ করতে হবে কাজ করতে হবে সেই প্রশিক্ষণ প্রাপ্ত ঘোরাং দেখে তোমাদের এই প্রশিক্ষণ দেখে যেন ভয় পেয়ে যায় শত্রুরা আদু আল্লাহ আল্লাহর দু নামে হোক আর মুসলিম নামে আল্লাহর হোক তোমাদের ট্রেনিং যেন তারা ভয় পেয়ে যায় তাদের মনে ভয় ঢুকিয়ে দেবেন তোর হেবনকিগা মাঝেছে গা কে কে ঢুকাই স্বয়ং আল্লাহ তুই পালন করাইফেল যাই কিছু শুরু করো না ভয় ঢকিয়ে দেওয়ার কাজ কার আল্লাহ ওই ফাইল আল্লাহ নিজে ওই কাজ নিজে আল্লাহ করবেন তোরবু না আমি আদু আল্লাহ আদু আক্রমণ তোমাদের দুশ্মন আল্লাহর দুশ্মন আর তোমাদের দু তার প্রতি কোন পার্থক্য নাই আল্লাহর উদ্দেশ্য এই দুইটাই ভয় পায় যাবে আর কারা ভয় পাবে এছাড়াও আরো শত্রু আছে যেগুলা তোমাদের মাঝখানে এদের কথা তোমরা বুঝতে পারতো না টের পাইতো না ইয়াল এদের খবর আল্লাহ রাখতেছেন তোমার পাশের বৈশা থেকে এর মনের মধ্যে কি বক্রতা আর এই সময় পারে তারা পৃথিবীর মনোবি বাড়বে সে পাগলের পলাপন আপাতে ধরা হবে না ও বসে তো শুনতেছে আর মনে মনে বক্তাটা অবলম্বন করতেছে যত বড় নেতা দেওয়া হোক কোনদিনই করবে না যদি নেতৃত্ব দেয় তার চলে যাবে এরা হলে সেই লোক তুমি জানো না আল্লাহ এদেরকে জানেন সেরকম নেতৃত্ব জীবনে কোনোদিন আসবে না যে নেতৃত্ব হয়েছিল আসবে তাদের প্রতি সমস্ত যারা স্বয়ং আল্লাহর রতুলের নেতৃত্ব থেকে এক হাজার ব্যক্তির মধ্যে থেকে তিনশো লোক আল্লাহর রতুলের নেতৃত্ব থেকে বের হয়ে আসে ছোটের মনে ভয় ঢোকবে যে আজকে তো এরকম করতেছে ছয় টানি যাই এক খবর এই কথা বলতেছি কবে তিনি আমার জৈর শেষ করে এই ভয় তার মনে আমি ঢোকাইয়ে দিব নানান রকম ব্যাখ্যা এক একজনের মধ্যে এক এক রকম কুয়াতে হলে সবাই মিলে এই কুয়া একে আমরা ভোটকে যুদ্ধ হিসেবে গ্রহণ করেছি এই কুয়া তর্জন করলেই হয়ে যাবে অনেকের ধারণা কিন্তু আল্লাহ রসুলাম বলেছে এরকম অনেক পাগল আসবে আজ অনেক এরকম কুয়াতের ব্যাখ্যা করবে কায়দায় তো ভুল নাই নৌতরফের কায়দা তো ঠিকই আছে ওটা হইতে পারে সমস্যাটা নিরসন করে যেতে হবে তাই আল্লাহ মেম্বারে দাঁড়িয়ে তারপরে বললেন সেই তাহাবির শুনে রাখো তোমরা সাক্ষী তোমরা আত্মের কুয়ত এ কুয়া অন্য কোন কুয়া নয় এটা মনে রেখো তোমরা তোমরা শুনে রাখো এ কুয়া হচ্ছে সেই কুয়াট সেই মুসলিমের রামায় খুলে দেখেন সেই কুয়াকে অর্জন করার জন্য আল্লাহ রুপুল্লা আল নির্দেশ করছেন তোমাদের হারানো গৌরব হারানো ঐতিহ্য তোমাদের সেই খেলাপথ তোমাদের সেই ন্যায় তোমরা যদি আবার প্রতিষ্ঠা করতে চাও তাহলে এই কুয়া অর্জন করা এই কাজ করো এইদিক নির্দেশনা গাইডলাইন কুলাম খুলবেন আর দেখবেন আর কাজ করবেন কোনো অসুবিধা আলেমদের জন্য কোনো অসুবিধা জন্য বহু অসুবিধা বলে যে এই আলেমে বলে এই কথা ওই আলেম ওই এখন আমি কোথায় আলেমদের আলহামদুলিল্লাহ সেই সমস্যা নাই খুলবেন আর পারবেন এটা বলেন এই দুইটা জিনিস দেখবেন খুলবেন কি আছে কাজ করে যাবেন ইনশাল্লাহ কোনো আলেমদের জন্য কোন অসুবিধা নাই মরা কোনো প্রশিক্ষণ নাও ট্রেনিং নাও অদ্দম কর গোলা ভারত জোগাড় করতে হবে সে ক্ষমতায় আল্লাহ প্রতিষ্ঠা করতে হবে কাজ করো রহমদিন এর আগে আর একটা কাজ হবে আল্লাহ একা যাবেন তা বলে না আর কিছু সঙ্গী সাথে নিয়ে যাও আপনি কেতালে উদ্বুদ্ধ করেন আজকে না আপনারাও আপনাদের যারা অনুসারী আপনাদের ছাত্র হয়ে উঠবে তাহারি শুনে তারা টক বকিয়ে উঠবে কাজটা শুধু তাহারি করা যে কথা বলেছেন রসুলকে মুহাল খেতাল রোজার সময় আসলে সমস্ত কিছু দেখে সবাইকে উদ্বুদ্ধ করে দিই ভাই রোজা রাখেন এত করলাম ভালো হজের সময় হজের ব্যাপারে খোদ দেওয়া হয় জাকাতের সময় আসলে জাকাতের ব্যাপারে বলা হয় পর্দা পুশিদা ইত্যাদি সব ব্যাপারে উৎকৃষ্ট তুমি কোরআন পরেছ পড়িয়েছ তুমি সে কোরআন কেমন করে পড়ছ সে কোরআন পড়েছ নাকি ওই হিন্দু খ্রিস্টান তাদের গ্রন্থা তারা যেরকম করে তুমি তারা কি বলে সকালে কি কি বলে যে তুমি কি সেইভাবে পড়ছ ওরা অর্থও দাঁড়া ওদের শাসন বক্তব্য করবো দূরের কথা ওরা খালি সব উদ্দেশ্যে পরে তুমি কি সেই সব উদ্দেশ্যে পড়ো কিছু ছাত্রকে পরিয়ে দিব আবার সে ছাত্র গিয়ে করবে কি আবার একটা মাত্রা ঠাকুর আবার কিছু ছাত্র পড়িয়ে দেবে এভাবে কেমত পর্যন্ত খালি দর তো চলবে বাস্তবায়ন আর হবে না তুমি কি সেরকম নাকি তাদের মতো তিনিও চালা হাইয়া যাই থাক এখন রাইফেল বন্দুক এগুলো নিয়ে চলো আর যদি বড় বড় থাকে মেশিন গান গান ব্রেন গান বড় বড় কামান রকেট লঞ্চার মিজাইল ইত্যাদি যদি থাকে আলহামদুলিল্লাহ থাকলে ওগুলো নিয়ে চলো এন ফেরো হেফা যে মাথায় আল্লাহ ঘরে যে এই হলো আপনার লাকরির বুদা যাই হোক এখানে অনেক সাথী ভাই আছে আল্লাহর বান্ধা আছে এদের পাক করে খাওয়াইতে হবে লাকড়ির বোঝা একটু ভারী হইলেও আপনি নিয়ে যান আল্লাহ তালা বলতে ভাবার থেকে আল্লাহর কোরআন করো না নবির আদর্শ দেখো তোমরা তো শুধু ছুটছ এই মসজিদ থেকে ওই মসজিদ পর্যন্ত কিন্তু এই ক্ষেপা আবার কি খাতে বলা হয়েছে সে মসজিদে মসজিদ দেখো না পরটা বুঝুন আর তো কিছুই পড়ো না কি শুরু করলাম সারা জীবন তিল্লা একটা তুমি শিখলে না তিরিশ চল্লিশ বছর তোমার ব্যয় হলো আমরা ছয় মাসের মধ্যে বাচ্চাদেরকে সহি কোরআন শিখাই তুমি এত বছর তিরিশ বছর থাকলা তোমার চোরা পাথে শুদ্ধ করে পড়তে পারো না সেই কুয়া অর্জন করতে হবে আর কুয়াতে আগে উদ্বুদ্ধ করতে হবে আগে আপনাকে সম্মানিতামায়িক রামদের মাঝে আমারে এই সামান্য আলোচনা আমি রাখতে চাই এই আলোচনার দ্বারা তারা যেন উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরা কোরআন আদি খুলে যেন এ দেখার সুযোগ হয় আমার কথার উপরে বিশ্বাস করে কাজ শুরু করে না। নিজেরা একটু দেখেন আলেম কি কিছু বলে গেল কি জানে আর না জানে আমরা একটু পরক করে দেখি পরক করে দেখবেন দেখে তারপরে কাজ শুরু করেন আর কারো কথায় কারো কানাখানিতে ভয় পাবেন না নিজের কেমন দিন ডবল সবচেয়ে থেকে বাঁচার চেষ্টা করুন নিজেদের ঐতিহ্য নিজেদের নিজেরা রক্ষা করুন চাঁদ হিসেবে সম্মানিত হতে পারি লহমান এই সংক্ষিপ্ত আলোচনা করি আমি আপনাদের কাছ থেকে কিছু গ্রামদের মধ্যে তাদের পক্ষে সম্ভব অল্প সময়ের মধ্যে কিছু অভিমত ব্যক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমার সম্পৃক্ত আলোচনা এখানেই আমি শেষ করতে চাচ্ছি সবচেয়ে উত্তরের অথবা আড়াই ইন্ডে কালো নতুন সবচেয়ে উত্তর অথবা আড়াই বড়